আমার ছেলে হয়েছে ঈদের দিন তাই আমার মা বাবা নাম রেখেছে ঈদুল কিছু মঙ্গলু এগুলি নাম জাহেল মুসলিমদের এগুলির নাম হ্যাঁ রবিবারে হয়েছে রবি যাতে চেনা না যা হিন্দু না মুসলমান ওই রকমই ঈদুল না ভালো নাম একটি হাদিস রয়েছে যে তোমাদের এবং তোমাদের ছেলে মেয়েদের নাম ভালো রাখো সুন্দর নাম রাখো কারণ তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের মাঠেকুম বেআসায়কুম আসমায় আবাহক তোমাদের নাম এবং তোমাদের বাবার নামে বাবার নামে ডাকা হবে আর আমাদের দেশের পশ্চিমামুখী কিছু বিদাতী মুসলমানরা বলে যে কিয়ামতের দিন আল্লাহ ডাকবে মায়ের নাম ধরে আরে যেসব পশ্চিমা পাশ্চাত্য সভ্য তাই যারই সন্তানের ছড়াছড়ে সেখানে মায়ের নাম ধরে কিন্তু সুতরাং বাবার নামই ধরে ডাকা হবে কি বিবাহর পরেও বাবার নাম ধরে ডাকা উচিত বিবাহ না আপনার স্ত্রী যখন বিয়ে হয়ে তখন আপনার সাথে লাগিয়ে কি হাসিনা মাহমুদ না না না যাইজ না। এটি হচ্ছে পশ্চিমাদের অনুকরণ ইহুদিন আসারদের তকলিদ অন্ধ অনুকরণ জাহেজ নাই নবী সাল্লাহাম ইহুদ্দিন আসার আল্লাহ শত্রুদের বিরোধিতা করতে বলেছেন সুতরাং বিয়ের ও নাম আপনার স্ত্রীর নামে আপনি লিখবেন আপনার শ্বশুর সাহেবের নাম দিয়ে নাম লিখবেন